night of Ramadan Welcome, O oh Ramadan It is Ramadan It is Ramadan Pree o Muslim, ebong o Muslim, bhai o bunira Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu আল্লাহ তাহলার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান অ্যা ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রোজা রাখার উপকারিতা ড জাকির আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি সালাম দিয়ে আসসালাম আলাইকুম আজকের টপিক রোজা রাখার উপকারিতা ড জাকির এর আগের পর্বটাতে আমরা আলোচনা করেছিলাম রোজা রাখার উদ্দেশ্য নিয়ে আর সেই উদ্দেশ্যগুলোর মধ্যে আমরা ধর্মীয় আর আধ্যাত্মিক উপকারের কথা বলেছিলাম রোজা রাখার আর কোন উপকারিতা কি আছে যেগুলো আলহামদুলিল্লাহ রহমান রহিম রেশি সদরি ওয়াইসল্লি আমি যদি উপকারের কথা বলতে হয় ধর্মীয় আর আধ্যাত্মিক উপকারের পাশাপাশি রোজা রাখলে আরো অনেক উপকার পাবেন আমরা আগের পর্বে রোজার ধর্মীয় ও আধ্যাত্মিক উপকারিতা আলোচনা করেছি এ বাদে অন্যান্য উপকারিতাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি শারীরিক উপকারিতা এরপর রোজা রাখলে মানসিক উপকারিতা পাবেন রোজা রাখলে এছাড়াও পাবেন সামাজিক উপকারিতা আচ্ছা আসুন আগে প্রথম ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করি শারীরিক উপকারিতা রোজা রাখলে আমি কি কি শারীরিক উপকার পেতে পারি যেহেতু রোজা রাখলে আপনি পানাহার এবং সহবাস থেকে সংযত থাকবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আর খেয়াল করলে দেখবেন যে পাকস্থলী হচ্ছে শরীরের এমন একটা অঙ্গ যেখানে সবচেয়ে বেশি রোগ হয় বেশিরভাগ অসুখ সেজন্য আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটার আছে ইবনে মাজায় খণ্ড নম্বর 4 হাদিস নম্বর তিন হাজার তিনশো উনপঞ্চাশ আমাদের প্রিয়নবী বলেছেন যে একজন আদম সন্তান তার পাকস্থলীতে যত খারাপ জিনিস রাখতে পারে ততটা শরীরের অন্য অংশ রাখতে পারে না একজন মানুষ সামান্য কিছু খাবার খেলেই কর্মক্ষম থাকতে পারে এই পাকস্থলীতে কি কি থাকতে পারে সেটাকে তিন ভাগে ভাগ করা যায় এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ হচ্ছে পানের জন্য বাকি এক তৃতীয়াংশ নিঃশ্বাসের জন্য এখানে বাতাস থাকবে আমাদের শরীরের বেশিরভাগ রোগের উৎপত্তি হয়ে থাকে পাকস্থলিতে কারণ এখানে অনেক ব্যাকটেরিয়া থাকে আর আমরা যে খাবার খাই সেটা পাকস্থলিতে যায়। সেখান থেকে খাবার হজম হওয়ার পরে বিভিন্ন অন্ত্রে চলে যায় খাদ্যের উপাদানগুলো রক্তে চলে যায় তারপর সেখান থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর আমাদের পাকস্থলী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে যায় এটা কখনো কোনো বিশ্রাম পায় না কিন্তু রোজা রাখলে এই পাকস্থলী আসলে খুবই সংবেদনশীল তার পাশাপাশি এ অঙ্গটা খুবই জটিল সংবেদনশীল পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ এটা সারাদিন ধরে কাজ করতে থাকে আমরা যখন রোজা থাকি অনেকক্ষণ পাকস্থলীতে কোনো খাবার যায় না একটু বিশ্রাম পাই আর এ সময় আমাদের শরীরে যে টক্সিন থাকে সেটা শরীর থেকে বের হয়ে যায় তাহলে রোজা রাখলে সেটা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী হবে সব টক্সিন বের করে দেবে এ ছাড়াও নিরাময় হবে অনেক রোগ এবার বলেন এই রমজান মাসে রোজা রাখলে একজন মানুষ কি কি উপকারিতা পেতে পারে আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ রোজার মানসিক উপকারিতার কথা যদি বলতে হয় রোজা রাখলে আমাদের ধৈর্য বাড়বে আমাদের অধ্যাবসায় বাড়বে রোজা রাখলে আমাদের আত্মসংযমও বাড়বে আত্ম সচেতন হবেন রোজা রাখলে মানসিকভাবে আরও নমনীয় হবেন এ সময় আত্মপ্রশিক্ষণ ও নিয়ম শৃঙ্খলা উন্নত হয় রোজা রাখার সবচেয়ে বড় মানসিক উপকারিতা হচ্ছে আমাদের ধৈর্য আর অধ্যবসায় বাড়বে আর সাধারণত যে কথা বলে যে আমি এটা পারবো না রোজা রাখলে সে বলবে আমি পারবো। রোজা রাখলে আমাদের শরীর মন এবং আত্মা উন্নত হয়ে উঠবে রোজা রাখলে একজন সামগ্রিকভাবেই উন্নত হবে আর রোজা হল এক ধরনের ট্রেনিং এতে আপনার ব্যবহারও বদলে যেতে পারে ব্যবহার বদলানো খুবই কঠিন একটা মানুষ যে ধরনের ব্যবহারে অভ্যস্ত সেটা পাল্টানো খুবই কঠিন এজন্য বলা হয় যে সবচেয়ে সেরা জিহাদ হচ্ছে জিহাদ ফিননাফ তার মানে নিজের আত্মার বিরুদ্ধে সংগ্রাম করা তাহলে ব্যবহার বদলানো এটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটা রোজা রাখলে সম্ভব আর প্রয়োজন হলে জিহাদ করা মানে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যদি আপনি আপনার নিজের আত্মার সাথে জিহাদ করতে না পারেন তাহলে শত্রুর সাথে জিহাদ করবেন কীভাবে এজন্য রোজা রাখলে আপনি আত্মসংযমী হবেন আর সেজন্যই জিহাদের আগে এই রোজাকে ফরজ করা হয়েছে রোজাকে ফরজ করা হয়েছে নবুয়তের পনেরো বছর পরে দ্বিতীয় হিজড়িতে এর পরের বছরে জিয়াদকে ফরজ ঘোষণা করা হয় তাহলে আল্লা সবানো তালা প্রথমে মুসলিমদের মানসিকভাবে প্রস্তুত করেছেন রোজা পালনের মাধ্যমে তারপরে কিতালকে ফরজ করা হয়েছে আগে ছিল মানসিক প্রস্তুতি আর সাধারণত একজন মানুষ দিনে তিনবার খাওয়া দাওয়া করে থাকে সপ্তাহে একুশবার খাওয়া দাওয়া এই অভ্যেসটা বদলে যায় রোজার সময় এই অভ্যেসটা বদলে দিনে দুইবার হয় একটা হচ্ছে সন্ধ্যা শেষ হলে রাতের প্রথমে আর অন্যটা ভোর হওয়ার আগে পুরো নিয়মটাই বদলে যায় আর এটাই আমাদের এই মানসিক প্রশিক্ষণে অনেকভাবে উপকার করে এখনকার মনোবিজ্ঞানীরা বলেন যদি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারেন প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আসলে মানসিক উপকারিতার ব্যাপারে আমার নিজেরও একটা অভিজ্ঞতা আছে সেটা বলছি আমি জীবনে প্রথমবার রমজানের অর্ধেক রোজা রেখেছিলাম এটাই আমার মনটাকে পুরোপুরি বদলে দিয়েছে রোজার কারণেই পরবর্তীতে সাহায্য তাই বলবো আলহামদুলিল্লাহ আর ক্ষেত্রে বলেছিলাম যে মানসিক ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে পরের প্রশ্ন এটা হচ্ছে রোজা রাখার সামাজিক উপকারিতার প্রসঙ্গ নিয়ে এখন আপনি কি রোজা রাখার উপকারিতা সম্পর্কে কিছু বলবেন রোজার সামাজিক উপকারিতার কথা যদি বলতে হয় রোজা রাখলে আপনি বুঝতে পারবেন যে যারা গরিব তারা কেমন আছে তারা খেতে পায় না কোনো আশ্রয় নেই আর রোজা রাখলে আমরা বুঝতে পারি যে না খেয়ে থাকলে মানুষের কেমন লাগে আমাদের মধ্যে অনেকে আছে ধনী যাদের খাওয়া দাওয়া করতে কোনো সমস্যা হয় না রোজা থাকলে আমরা বুঝতে পারি যে একজন ক্ষুধার্থ মানুষের কেমন লাগে এভাবে গরিব মানুষদের প্রতি আমাদের তখন সহানুভূতি বেড়ে যায় আর এছাড়াও আমরা আল্লাহ তাল্লা অসীম দয়াকে অনুভব করতে পারি আল্লাহ স্বানাকে আমরা কি ধন্যবাদ জানাই কখনো এই যে আমাদের খাবার দিয়েছেন তারপর পানি অথবা একবার বাতাসের কথা চিন্তা করে দেখেন নিঃশ্বাস নিচ্ছি এজন্য আল্লাহকে ধন্যবাদ জানাই আল্লাহ আমাদের এই যে খাবার আর পানি দিয়েছেন ধনী হয়তো কখনোই এটা নিয়ে চিন্তা করে না তবে রোজা রাখলে এটা বুঝতে পারে এতে তারা গরিবদের প্রতি সহমর্মী হয় এছাড়াও রোজার কারণে তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে অন্য মানুষের সাথে অনেক কিছু শেয়ার করে তারা অন্য মানুষের দোষ ক্ষমা করে দেয় এভাবে রোজা রাখলে বিভিন্ন দিক থেকে উপকারিতা পাবেন আর এছাড়াও আমাদের নবী মোহাম্মদুল্লা ইসলাম বলেছেন এটার উল্লেখ আছে সহিয়াল জামিতে খণ্ড নম্বর এক হাদিস নম্বর আটশো আমাদের নবী বলেছেন যে जदि तुम्हारा पृथ्वी मानुष के दया करो तो आकाशे आम दया करबी मानुषे उपकार करें आल्लापनार दया करबें रोजा सुंदर समाज गढ़ते सहाय परोपकारी होते सहाजे अन्न के भलबाजते सहाज कर सचेतन होते सहाज्य कर शुदुम्र गरीब लोक जन ही नय सब मानुष्यवहार करते सहायो सवार व्यवहार करब समाज सवार व्यवहार करब और समय देखीजे विशेषकर पश्चिमा विश्व रोजा रखले दिन और चेषा कर रोजा रखत सहारी करते रोजा भागार समय परिवार साथे दिवार समय काटबें परिवार सब सम्पर्क जोरदार है सबा तक एक साथ बाबा मा সন্তান সবাই কাছে বিশেষ করে পশ্চিমা বিশ্বে যেখানে এটা উপেক্ষিত আমাদের এই সমাজের কথা যদি বলেন এখানেও অনেক উপকারিতা আছে অনেক সামাজিক উপকারিতা আমরা অনেক সময় প্রতিবেশীর সাথে ইফতার করি বন্ধু বান্ধবদের দাওয়াত দেই প্রতিবেশীদের দাওয়াত দেই আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সোহে মুসলিমে খণ্ড নম্বর তিন হাতিস নম্বর পাঁচ নবী বলেছেন তোমাকে কেউ নিমন্ত্রণ দিলে প্রত্যাখ্যান করো মানুষ রমজানে একে অন্যকে ইফতারের সময় নিমন্ত্রণ করে এতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একে অন্যের কাছাকাছি আসতে পারে প্রতিবেশী বন্ধুবান্ধব সমাজের আরও অনেকে আর রোজা হলো আত্মোন্নয়নের সবচেয়ে সেরা সময় পাশাপাশি ইসলা এবং দাওয়ার শ্রেষ্ঠ সময় মসজিদের লোকজনের সাথে দেখা হবে রমজান মাসে তুলনামূলকভাবে বেশি মানুষ মসজিদে যায় এই লোকজনের সাথে কথাবার্তা বলবেন তারপর তারাবির নামাজ পড়বেন এ সময়ে আপনি ইসলা দিতে পারেন ও মুসলিমদের কাছে দাওয়া দিতে পারেন আর আপনি ঠিকই বলেছেন যে এই পবিত্র রমজান মাসে আপনার মন বদলে যেতে পারে আল্লাহ আপনাকে হেদায়ত করবেন এটা গুরুত্বপূর্ণ আর সেজন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে থিমিজিতে আদিশ নাম্বার এক যে আল্লাহ দয়াবর্ষণ করেন তাদের উপর যারা অন্য মানুষের উপর দয়া করে থাকে নবে আরও বলেছেন এই আদেশটাতে আছে যদি তুমি ক্ষমাশীল হও পরম ক্ষমাশীল তোমাকে ক্ষমা করবেন নবে আরো বলেছেন যারা পৃথিবীতে আছে তাদের প্রতি দয়া দেখালে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন তাহলে রোজা সমাজ গঠনে সহযোগিতা করে মানুষজন একে অন্যের কাছাকাছি আসে জাজাকাল্লা খায়ের प्रिय भाई बने इनशालाइकुम्मदरुद्द जाना दी पक्ष पीस टी बांगलार पक्ष रमजानुल मुबारक आंतरिक मुबारकबाद যার মুখ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর মহাজের ওই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে সে প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ চার পনেরো প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আলোচনার টপিক রোজা রাখার উপকারিতা ড জাকির এবারে আপনার কাছে পরের প্রশ্ন আপনি রোজা রাখার শারীরিক উপকারিতা বলতে গিয়ে বেশ কয়েকটা পয়েন্টের কথা বলেছিলেন বিভিন্ন ধরনের শারীরিক উপকার এখন রোজা রাখার মেডিকেল উপকারিতাগুলো কি কি হতে পারে রোজা রাখলে আপনি অসংখ্য মেডিকেল উপকারিতা পাবেন এখানে আমি কয়েকটা বলছি হৃদস্পন্দন নিয়মিত হয় কিছুটা রিল্যাক্স পায় হার্টের আর্টারির উপর প্রেশার অনেক কম পড়ে আর শরীর থেকে কমে যাবে চর্বি কোলেস্টেরল পাশাপাশি বিভিন্ন অ্যাসিড এতে লিভারের উপর প্রেশারটাও অনেক কম পড়ে রোজা রাখলে হজমের বিভিন্ন গ্রন্থি থেকে যে রস সেটা নিঃসরণও কমে যায় আলসারের সম্ভাবনা কমে যায় কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় যদি কেউ রোজা রাখে নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও রোজা রাখলে উপকার পাবেন আপনারা রোজা রেখে শরীরের ওজন কমাতে পারেন রোজা সামগ্রিকভাবে আমাদের পুরো হজমের প্রক্রিয়াটাকে উন্নত করে নার্ভাস সিস্টেমের উপকার হয় রোজা রাখলে শরীরে টক্সিনের পরিমাণ কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় রোজা রাখলে তাড়াতাড়ি শরীর বুড়িয়ে যাবে না রোজা রাখলে আমাদের আয়ু বেড়ে যেতে পারে রোজা রাখলে আমাদের শরীরে বেশি করে টি সেল তৈরি হয় যেগুলো জীবাণু ধ্বংস করে আর রোজা সামগ্রিকভাবে আমাদের শরীরকে মেরামত করে নতুন বানিয়ে ফেলে এছাড়াও রোজা রাখলে আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি ধরেন কোনো লোক একটা বিশেষ রোগে ভুগছে তখন রোজা থাকলে তার উপকার হবে যেমন ধরেন বিভিন্ন ধরনের হৃদরোগ অথবা উপকার পেতে পারেন এজমার ক্ষেত্রে অথবা আর্থাইটিস বা হজমে গণ্ডগোল বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রে উপকার পেতে পারেন নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও উপকার পাবেন আপনারা এরকম সারাদিন ধরে বলে যেতে পারি এছাড়াও যারা বিভিন্ন জিনিস আসক্ত তারা রোজা রাখলে সে আসক্তি থেকে মুক্তি পেতে পারে মানে হারাম থেকে হয়তো মেডিকেলও জিনিসটা খারাপ যেমন ধরেন ধূমপান অথবা কেউ হয়তো অ্যালকোহলিক অথবা কেউ হয়তো একেবারে চেন স্মোকার রোজা রাখলে সে এই বদভ্যাস ত্যাগ করতে পারে এ আসক্তি এবারে আপনার কাছে আমাদের পরের প্রশ্ন রোজা রাখার উপকার সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য আছে আর কিছু মানুষ আছে আমি জানি না তার সঠিক না ভুল তারা বলে যে রোজা রাখার বেশ কিছু ক্ষতিকর দিক আছে ক্ষতি হতে পারে মানসিক সামাজিক শারীরিক ইত্যাদি বিষয়ে। এটা কি ঠিক রোজা রাখা নিয়ে অনেক বিজ্ঞানী এখন পর্যন্ত অনেক গবেষণা করেছে যে রোজা রাখলে আমাদের শরীরের উপর কি প্রভাব পড়ে আর বিজ্ঞানীরাই আমাদের বলেছেন যখন কোনো লোক খাবার খায় তখন তার হজম শক্তি বেড়ে যায় যখন খাবারের পরিমাণ কমে যায় বা রোজা রাখে তখন হজম শক্তিও কমে যায় সেটা কমে প্রায় বিশ আর যদি পরপর কয়েক দিন রোজা রাখে এক মাসের জন্য তখন এই শক্তিটা আরও কমে আসে তাহলে রোজা রাখলে হজম করার ক্ষমতা কমে যায় এরকম আর একটা রিসার্চ বলছে বেশ কিছু মুসলিম পুরুষ এবং নারীকে নিয়ে এটা করা হয়েছে যারা রোজা রাখে এখানে দেখা গেছে যে সবার ওজন সামান্য কিছুটা কমে গেছে তবে গ্লুকোজের লেভেলটা বেড়ে গেছে আর অন্যান্য সব উপাদানের কথা যদি বলতে হয় সেগুলোর পরিবর্তন হয় না হোক সেটা টেস্টোস্টেরন বা কর্টিক্যাল সেল অথবা হতে পারে সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া হতে পারে কোলেস্টেরল অথবা এসডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন হতে পারে এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন অথবা টিজি ট্রাইগ্লিসারাইড আমাদের শরীরে এই উপাদানগুলো একই রকম থাকে রোজা রাখলে এগুলোর উপর কোনো প্রভাব পড়ে না শুধুমাত্র গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আর ওজন সামান্য কিছু কমে যায় এছাড়াও ইরানে আরেকটা রিসার্চ করা হয়েছিল কিছু লোক প্রত্যেকদিন রোজা ছিল প্রায় সতেরো ঘন্টা 30 দিন ধরে রমজান মাসে দেখা গেল এতে করে পুরুষদের বংশবৃদ্ধির হরমোনে কোনো প্রভাব পড়েনি টেস্টোস্টেরনে এছাড়াও এইচপিটি এর উপর কোনো প্রভাব পড়েনি থাইরয়েড হরমোনেও কোনো পরিবর্তন হয়নি এরকম অনেক রিসার্চ হয়েছে আরেকটা রিসার্চের কথা এখানে বলতে পারি যেটা নাম দেওয়া হয়েছিল ভালো স্বাস্থ্যের মহিলাদের উপর রমজানের প্রভাব যে উপায়ে তারা ওজন ঠিক রাখতে পারেন ওজন ঠিক রাখা সেখানে দেখা গেল রোজা রাখার সময় কোনো পরিবর্তন হয় না যদি শারীরিক গঠনের কথা বলেন ওজন একরকম কোনো কিছু বদলায়নি রোজা রাখলে ফ্যাট অক্সিডেশন বেড়ে যায় এবং কার্বোহাইড্রেট অক্সিডেশন কমে যায় আর খেয়াল রাখতে হবে যে পশ্চিমা বিশ্বের ডাক্তাররাও এরকম কথা বলেন যে আমাদের এ সময় খেয়াল রাখতে হবে বিলিরুবিন আর গ্লুকোজের অবস্থা রোজার সময় আরও একটা রিসার্চ বলছে যে রোজা রাখলে শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় বিলিম্ফোসাইট সেলে সংবেদনশীলতা বাড়ে তবে রিউমোরাল আর্থ্রাইটিসে বিলিমফোসাইটের সংবেদনশীলতা এখানে বেড়ে যায় না রোজা রাখলে আপনার আয়ু বেড়ে যেতে পারে হয়তো আরও বেশি দিন বেঁচে থাকতে পারেন এ নিয়ে পশু পাখির উপরে অনেক রিসার্চ হয়েছে আমাদের আয়ু বেড়ে যায় দুধ খাওয়ানো মহিলাদের উপর রিসার্চ করা হয়েছে রোজা থাকা অবস্থায় রোজা রাখার কারণে শরীরে উৎপন্ন দুধের পরিমাণে কোনো পরিবর্তন আসে না দুধের উপাদানও কোনো পরিবর্তন হয় না গ্লুকোজ লেভেল আগের মতোই ফ্যাট লেভেল আগের মতো ল্যাক্টোজেরও পরিমাণ ঠিক থাকে সব মহিলা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তনে আসে না এ ছাড়াও রোজা নিয়ে রিসার্চ হয়েছে রোজস্ট্রাব হওয়া মহিলাদের উপর আর বংশবৃদ্ধির সাইকেলের উপরও এসব রিসার্চে কোনোই পরিবর্তন দেখা যায়নি মহিলাদের মেন্স্ট্রোয়াল সাইকেলে কোনো পরিবর্তন আসেনি রোজা রাখার কারণে নেগেটিভ বা পজিটিভ কোনো প্রভাব পড়েনি তাই এটা বলা ভুল যে রোজার কিছু ক্ষতিকর প্রভাব আছে সত্যি বলতে রোজার অনেক উপকারিতা আছে যেমন রোজার কিছু উপকারিতা হচ্ছে রোজা রাখলে কিছু রোগের ক্ষেত্রে উপকার পেতে পারেন যেমন রিউম্যাটোয়েড আর্থ্রাইটিস অস্ট্রিও আর্থাইটিসে উপকার পাবেন এছাড়াও রোজা নিয়ে আরও রিসার্চ হয়েছে যে পশু পাখি যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না বাচ্চাদেরও একই অবস্থা বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না পরিবারের লোকজন তাদের জোর করে খাবার খাওয়ায় রিসার্চে আরও দেখা গেছে যে যখন কোনো অসুস্থ লোক খাবার খায় এটা তাকে তাড়াতাড়ি সুস্থ হতে বাধা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে কেউ যদি অসুস্থ অবস্থায় রোজা রাখে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেজন্য ডাক্তাররা এখন অনেক ট্রিটমেন্ট দেয় তার মধ্যে রোজাও একটা বিভিন্ন ধরনের রোগে পশ্চিমা বিশ্বে অনেকে করে কারণ যখন কেউ রোজা রাখে তার শরীর বিশ্রাম পায় আর শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যায় এতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এ এছাড়াও রোজা রাখলে আপনার ব্যবহার বদলে যেতে পারে যদি কেউ কিছুতে আসক্ত থাকে অথবা ধরেন কেউ অ্যালকোহলিক এ কথা আগেও বলেছি অথবা হয়তো চাইনি স্মোকার রোজা রাখলে সে হয়তো এই আসক্তি থেকে মুক্ত হতে পারবে এছাড়া অনেকে হয়তো অন্যান্য জিনিসে অভ্যস্ত যেমন চা কফি রোজা রাখলে তারা এগুলো থেকে বিরত থাকবে রমজান মাসে টানা তিরিশ দিন রোজা থাকবে তখন এগুলোতে আগ্রহ কমে যাবে তারা তখন স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করবে তাহলে রোজার সময় আপনারা এইসব থেকে দূরে থাকবেন যদি এক মাস বাদ দিতে পারেন তাহলে হ্যাঁ অবশ্য এমন কিছু রোগ আছে যেমন ধরেন ইনসুলিন নির্ভর ডায়াবেটিস যে লোক ইনসুলিন নির্ভর ডায়াবেটিসে ভুগছে তার রোজা রাখা উচিত না কারণ তার কিটোসিস আছে সাধারণত কিটোস ব্যবহার করা হয় এনার্জির উৎস হিসেবে কিন্তু যার ইন্সুলিন নির্ভর ডায়াবেটিস আছে সে এটা কাজে লাগাতে পারে না সেজন্য ইনসুলিন নির্ভর ডায়াবেটিস থাকলে রোজা না তবে সে যদি ডাক্তারের পরামর্শে ইনসুলিন নিয়ে রোজা রাখতে পারে সেটা খুবই ভালো অন্য টাইপের ডায়াবেটিসগুলো আরও কমন নন ইনসুলিন ডায়াবেটিস এদের জন্য রোজা রাখা উপকারী আর আমি আগেও বলেছি রোজা রাখলে অনেক রোগের উপকারিতা পাবেন যেমন বিভিন্ন ধরনের হৃদরোগ অ্যাজমা हजमे गंडगोल एर विभिन्न चर्म रोगे ए रकम अनेक रोग जाए रोजा रखले एक पा भाई बने इनशाला देखा एक असलम रहमतुल्ला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 जगत दान अर्थ पर आई अल बैंक छाचल्लिस BIC जि टा पाठ मेल कर प्रिय मुस्लिम एमुस्लिम भाई और बनरा असलम यह अनुष्ठने आबार स्वागतम रमजान आ डेट उ जकी अपने होस्ट यूसुफ चेम्बार्स और आज के आलोचनार टपिक रोजा रखार उपकारा মানেসলিম দুই ধরনের মানুষই করেছে আর এরকম কয়েকশো অমুসলিম বিজ্ঞানী আছেন যারা রোজানি গবেষণা করেছেন শুধু মুসলিমই করেননি তুলনামূলকভাবে অমুসলিমরা বেশি রিসার্চ করেছে তবে মুসলিমরাও আছে যেমন ধরেন একটা বই আছে ফাস্টিং অ্যা ওয়ে অফ লাইফ লিখেছেন অ্যালেন কট তিনি লিখেছেন যে রোজা রাখলে শরীরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায় আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক আর এছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এভাবে পুরো শরীর তিনি একজন অমুসলিম একজন ভারতীয় ডাক্তার ও রিসার্চ করেছিলেন তার নাম শান্তি রাঙ্গওয়ানি তিনি বলেছেন যখন কেউ রোজা রাখে তখন সে খাবার খায় না ফলে খাবার খাওয়ার কারণে যে টক্সিন তৈরি হতো সেই টক্সিনও তৈরি হয় না আর শরীরে আগের যে টক্সিন জমা হয়েছিল সেটা শরীর থেকে বের হয়ে যায় তাহলে রোজা রাখলে আপনার শরীর থেকে সব টক্সিনগুলো বের হয়ে যাবে পুরো শরীরটা তখন বিশুদ্ধ হয়ে যাবে বলেছেন অমুসলিম অবশ্য মুসলিমরাও করেছেন একটা রিসার্চ করেছেন ড সুলেমান জর্ডনের আমি ইউনিভার্সিটি হসপিটালে সেখানে রিসার্চ করেছিলেন বেশ কিছু পুরুষ ও মহিলার উপরে আর ২৬ জন মহিলা রিসার্চ করা হয়েছিল রোজা থাকা অবস্থায় তাদের শরীরে পরিবর্তন নোট করা হয়েছিল আর সেখানে দেখা গেল ওজন সামান্য একটু কমেছে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে তবে শরীরের অন্যান্য উপাদানগুলো টেস্টোস্টেরন কর্টল সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া এই সবগুলো আগের মতোই আছে কোনো পরিবর্তন হয়নি এই উপাদানগুলোর শুধু গ্লুকোজের পরিমাণ বেড়েছে আর ওজন সামান্য কমেছে আর কিছুই না অমুসলিমরা রোজা নিয়ে অনেক রিসার্চ করেছে একবার এরকম একদল অমুসলিম বিজ্ঞানী তারা আফ্রিকায় একটা রিসার্চ করল যেসব জায়গায় দুর্ভিক্ষ হয়েছে সেখানে রিসার্চের ফলাফলে দেখা গেল যারা দুর্ভিক্ষের কারণে না খেয়ে ছিল তারা সবাই একই ক্যাম্পে কিছু লোক খাবার খেয়েছে আর কিছু না খেয়ে আছে যারা না খেয়ে আছে তাদের টিভি আর ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা অনেক কম তাহলে রোজা রাখলে টিভি আর ম্যালেরিয়াকে ভালোভাবে প্রতিরোধ করা যায় আসলে এটা আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ ভাবতে পারেন যেহেতু না খেয়ে আছে তারা এজন্য তাদের টিভি আর ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা কম আল্লাহবর অমুসলিমদের করা এই সব রিসার্চে দেখা যায় রোজা রাখলে আয়ু বেড়ে যায় বেশি দিন বেঁচে থাকবেন আর এতে তাড়াতাড়ি যাবেন না রিসার্চ একজন মুসলিম বিজ্ঞানী ওনার নাম ডক্টর ওসামা কান্দিল হারভার্ড ইউনিভার্সিটিতে উনি মুসলিম তবে দেশটা অমুসলিম অমুসলিম ইউনিভার্সিটি তিনি সেখানে রিসার্চ করেছিলেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের উপর আর দেখতে চেয়েছিলেন শরীরের সেলগুলো কিভাবে কাজ করে থাকে বিশেষ করে কিলার সেল যেগুলো ক্যান্সার সেলকে আক্রমণ করে আর তিনি কাউন্টিং করেছিলেন রোজা শুরু ঠিক আগে তারপর আবার তিনি কাউন্টিং করলেন রমজান মাসের একুশ তারিখে তারপর আটাশে রমজানে সেখানে বিশাল পার্থক্য দেখতে পেলেন তিনি একুশ রমজান আর আটাশে রমজানের পরে শরীরে কিলার সেলের সংখ্যা অনেক বেড়ে গেল আর এই সেলগুলো ক্যান্সার সেলকে আক্রমণ করে তিনি দেখলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রোজা রাখার কারণে সেটা বেড়ে যায় এছাড়া আরও একটা রিসার্চ করা হয়েছে ক্যান্সার রোগীদের উপর সেখানে দেখা গেল যে টিসেল যেটা মানুষের রোগ প্রতিরোধ করার কাজে দরকার হয়ে থাকে এই সেলের পরিমাণ বেড়ে যায় এই টি সেল কাজ কি আমাদের শরীরে কোনো রোগ হলে এই সেলগুলো হচ্ছে সৈন্য অথবা তাদের বলা হয় মেজর জেনারেল সেনাবাহিনীর মতো এগুলো হলো টি সেল শরীরে কোনো রোগ হলে এই টি সেলগুলো সেখানে গিয়ে রোগটাকে ধ্বংস করার চেষ্টা করে এইডস নামে যে রোগ এটা আক্রমণ করে এই টি সেলকে তাই এই রোগের নাম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রম তাহলে রোজা রাখলে টিসেল বেড়ে যাবে और मानुष्य रोग प्रतरोध क्षमता बेड़े जा रिसार्चा एक यूरोपियन अमुसलिम भद्रट जेफरिटी रोजा शुद्ध मानुष रेखे एम नया राखे अनेक पशुरा गपालाओ उदाहरण दिए शीत प्रधान देशे जिसब पशु थके तुषारपात होता आलदा आलदा थे তখন কিছু খায় না শীত চলে যায় এখানে উদাহরণ হিসেবে ব্যাঙের কথা বলা যেতে পারে এরা শীত নিদ্রায় চলে যায় এ সময় তারা খায় না রোজা রাখে উনি সেখানে উদাহরণ হিসেবে আরও বলেছেন যে এমনকি গাছপালাও শীতকালে পানি না পেলে রোজা থাকে কিন্তু তারপর যখন বসন্তকাল আসে তখন গাছপালা সবুজ পাতায় ভর্তি হয়ে যায় ফুলে ফলে ভরে যায় তিনি পরামর্শ দিয়েছেন যে প্রত্যেক মানুষের প্রতি বছর কমপক্ষে চল্লিশ দিন রোজা থাকা উচিত আমাদের মুসলিমদের জন্য রমজানের এক মাস রোজা রাখা ফরজ প্রায় 30 দিন ধরে আর আপনি যদি শাওয়াল মাসের ছয়টা রোজা রাখেন তখন সব মিলিয়ে হবে ছত্রিশ দিন তাহলে আল্লাহ স্বাম তা এবং নবী অনেক আগেই আমাদের এই নির্দেশ দিয়েছেন যেটা এখন এই অমুসলিম ইউরোপিয়ানরা দিচ্ছেন রোজা নিয়ে অমুসলিমরা অনেক রিসার্চ করেছেন এটা শরীরের জন্য খুবই উপকারী ডক্টর জাকির আপনি বেশ কয়েকটি রিসার্চের কথা বললেন আর আমার ধারণা রোজা নিয়ে আপনি যতগুলি রিসার্চের কথা বললেন সেগুলো করা হয়েছে আসলে কিছুদিন আগে রোজা রাখার এই উপকারিতাগুলো সম্পর্কে আগেকার দিনের মুসলিম লোকেরা কতখানি জানত আগেকার দিনের মুসলিমদের কথা যদি বলেন কিছু জিনিস তারা জানতো আর কিছু জানতো না আমরা এখনকার দিনে যেভাবে জানি তারা ঠিক সেভাবে জানত না এটার কারণ আমি পরে একসময় বলবো। এখন যদি বলেন যে তারা রোজার এ ব্যাপারগুলো সম্পর্কে সচেতন ছিল কিনা একটু অন্যভাবে হয়তো এখনকার মতো জানতো না আমি একটা বই পড়েছিলাম লিখেছেন মৌলানা আবুল হাসান নাদবি আর কানুল আরবা সেখানে মৌলানা আবুল হাসান নাদবি সেই বইতে লিখেছেন আর কানুল আরবা তিনি লিখেছেন খলিফা হারনার রশিদের সময়কার এক ঘটনার কথা সেখানে তখন কথাবার্তা হচ্ছে খলিফা হারনার রশিদের খ্রিস্টান ডাক্তারের সাথে একজন মুসলিমের তার নাম আলী বিন হুসে বিন ওয়াকিদ খলিফা হারনার রশিদের এই খ্রিস্টান ডাক্তার বলছেন যে পবিত্র কোরআন আসলে একটা বিজ্ঞানের বই আর আমরা জানি যে বিজ্ঞান দুই প্রকার শরীরের বিজ্ঞান আর আত্মার বিজ্ঞান এখন মেডিকেল সায়েন্সের ব্যাপারে কোরআন কি বলছে তখন আলী বিন হুসেদ তিনি বললেন যে আল্লাহ সালা কোরআনের অর্ধেক আয়াতে দুই বিজ্ঞান নিয়েই বলেছেন পবিত্র কোরআনে সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর একত্রিশ আহার এবং পান করবে কিন্তু তোমরা অপচয় করবে না কারণ আল্লাহ স্বান্তালা অপচয়কারীদের পছন্দ করেন না তখন সে খ্রিস্টান ডাক্তার বললেন কিন্তু তোমাদের নবী মোহাম্মদ মেডিসিন সম্পর্কে কি বলেছেন আলী বললেন যে নবী বলেছেন যে আমাদের পাকস্থলী হচ্ছে অসুখ হওয়ার প্রধান জায়গা আর রোগ প্রতিরোধ করাই সবচেয়ে ভালো চিকিৎসা প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো আর আগেও বলেছে আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন উল্লেখ আছে ইবনে মাজা খন্ড নম্বর চার হাদিস নাম্বার তিন হাজার নবী বলেছেন একজন আদম সন্তান পাকস্থলিতে যত খারাপ জিনিস রাখতে পারে অন্য অংশে ততটা পারে না মানুষ সামান্য খাবার খেই কর্মক্ষম থাকতে পারে পাকস্থলীতে যা থাকে তার এক অংশ খাবার এক অংশ পানি আর এক অংশ নিঃশ্বাসের জন্য তখন সেই খ্রিস্টান ডাক্তার বললেন তার মানে যখন তোমরা আল্লাহ এবং তার রাসুলের নির্দেশনা পাচ্ছ তখন তোমাদের প্রয়োজন নেই তিনি ছিলেন সেই সময়কার বিখ্যাত অমুসলিম ডাক্তার আল্লাহ এবং রাসুল যা বলেছেন তা টেলিগ্রাফিক মেসেজ এটা নিয়ে আমরা এখন রিসার্চ করছি আর আমাদের নবী অনেক আগেই সংক্ষেপে কথাগুলো বলে গেছেন আর সেই বইটাতে আরকানুলার বা মালানা আবুল হাসান নাদভি সেই বইটাতে তিনি আরেকজন অমুসলিম বিজ্ঞানীর উদাহরণ দিয়েছেন আমেরিকান তিনি বলেছেন যে প্রত্যেক মানুষ ধনী বা গরিব প্রতিবছর তার কয়েকদিন রোজা থাকা উচিত এতে স্বাস্থ্য ভালো থাকবে তিনি আরো বলেছেন যে ইসলাম সবচেয়ে সেরা ধর্ম যেখানে তার অনুসারীদের রোজা রাখা আবশ্যিক করা হয়েছে তারপর বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম ছিলেন সেরা ডাক্তার এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন তিনি আরো বলেছেন যে রোজা রাখাই সবচেয়ে স্বাস্থ্যকর উপায় আর তারপরে তারাবি বি সেখানে আমরা কিছু এক্সারসাইজ করি ডাক্তারের মতে এতে সহজ হজম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অমুসলিমরা ইসলাম ধর্মের প্রশংসা করেছে রিসার্চের পরে যদিও অনেক মুসলিমই জানে রোজার উপকারিতাগুলো কি কি তবে মুসলিমরা আমরা এই উপকারের জন্য রোজা পালন করি না আমরা রোজা রাখি আল্লাহ সামানার খাতিরে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য মেডিকেল উপকারিতার জন্য রোজা রাখি না এই উপকারিতাগুলো হচ্ছে আনুষঙ্গিক হ্যাঁ অথবা বলা যায় এটা ডিনারের আগে ডেজার্ট আমাদের আসল বিরিয়ানি আমাদের আসল পোলাও সেটা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন এটা সম্পর্কে আমি আগেও বলেছি আমরা মেডিকেল উপকারের জন্য রোজা রাখি না যদি এই উপকারিতাগুলো নাও থাকতো মুসলিমরা আল্লাহ স্বানুতাল উদ্দেশ্যে রোজা রাখতাম আর যদি আল্লাহ তালার জন্য কিছু করি আল্লাহ সেজন্য আমাদের পুরস্কার দেবেন তাই আমরা যে কাজই করি সেগুলোর জন্য প্রতিদান পাব এই পৃথিবীতে এবং আখিরাতেও কিন্তু আমরা মুসলিমরা এই উপকারিতার জন্য রোজা রাখি না এগুলো বোনাস বলতে পারেন আমাদের জন্য এই উপকারিতা না থাকলেও আমরা আল্লাহ তালার জন্যই রোজা রাখতাম হ্যাঁ সুন্দর বলেছেন আপনি যখনই মেনে চলবেন আল্লাহ সুবাহন তালাকে এবং नबी मोहम्मद सल्लम के नबीर जीवने देखे जेगुल जीवन प्रयोग कर प्रिय भाई बनेरा इशा अबार देखा एन एक छोट्ट बिरती अल्लाम वाहमतुल्ला अबरकत আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি পিস বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারক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 কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আমি আপনাদের হোস্ট ইউসুফ আর আজকে আলোচনার টপিক রোজা রাখার উপকারিতা আসসালাম ড জাকির আল্লাহ যেন আমাদের উপকারগুলো অর্জনের সুযোগ দেন রোজা রাখার উপকারিতা নিয়ে অনেক আলোচনা এখনো বাকি আছে আমার তো মনে হচ্ছে তিনটা পর্ব ধরে আমাদের এই টপিক নিয়ে আলোচনা করা উচিত ছিল তবে আফসোস আমরা ইন্টারভিউর জন্য অতটা সময় পাচ্ছি না কারণ এটা শেষ পর্যায়ে চলে এসেছে এবার আমরা আলোচনা করব দর্শকদের পাঠানো কিছু প্রশ্ন এগুলো পাঠিয়েছে পিস টিভির দর্শকরা তাহলে আমরা শুরু করি প্রথম প্রশ্ন এটা পাঠিয়েছেন আমাদের একজন দর্শক যে অনেক মুসলিম দিনের বেলায় রোজা রাখে তবে রাতে তারা অতিরিক্ত খাবার খায় এটা করে রমজান মাসে অনেকেই রমজান মাসে রাতের বেলায় অতিরিক্ত খাবার খায় অন্যান্য মাসে তারা এত বেশি খাওয়া দাওয়া করে না কম খাওয়ার কারণে লোকে যে মেডিকেল উপকারিতা পায় সেই উপকারটা মানুষগুলো পাবে যারা বেশি বেশি খায় এখন মেডিকেল উপকারিতার কথা যদি বলেন অনেকে ইফতারের পরে অতিরিক্ত খাওয়া দাওয়া করে আমরা জানি রমজান মাসে দুর্ভাগ্যজনক ভাবে কিছু মুসলিম ইফতারের সময় অতিরিক্ত খাওয়া দাওয়া করে থাকে আবার সারাত ধরে খাওয়া দাওয়া করে তারপর রোজা রাখে এটা আল্লাহ স্বানার নির্দেশের বিরুদ্ধে আল্লাহ বলেছেন সুরা আরফ অধ্যায় নাম্বার সাত হাত নাম্বার একত্রিশ আহার এবং পান করবে কিন্তু অপচয় করবেন না আল্লাহ সালা অপচয়কারীদের পছন্দ করেন না রোজার সময় লোকজন খাবার কেনে তারপর ইফতার পার্টি দেয় সেখানে অনেক ধরনের খাবার থাকে অনেক খাবার নষ্ট হয় এভাবে তারা অনেক টাকা অপচয় করে যেটাতে হয়তো গরিব মানুষের উপকার হতো অবশ্যই ইসলাম ধর্ম এমন কথা বলে না আর আমি আগেও বলেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের এই হাদিসটার উল্লেখ করা হয়েছে ইবনে মাজাই খন্ড নাম্বার চার হাদিস নাম্বার তিন হাজার তিনশো যে আদম সন্তান তার পাকস্থলীতে যত খারাপ জিনিস রাখতে পারে ততটা অন্য কোথাও রাখতে পারে না একজন মানুষ সামান্য খাবার খেয়ে কর্মক্ষম থাকতে পারে পাকস্থলিতে কি থাকবে সেটাকে তিন ভাগে ভাগ করা যায় এক তৃতীয়াংশ খাবার এক অংশ পানি এক অংশ নিঃশ্বাসের জন্য সেখানে থাকবে বাতাস এর উপর নির্ভর করে বলা যায় অতিরিক্ত খাবার ও বিচ্ছিন্নতার বিরুদ্ধে আল্লাহ সবানতলা নির্দেশের বিরুদ্ধে আর এই লোক রোজার উপকারিতাগুলো পাবে না রোজা মানে বিরত থাকবেন খাবার থেকে তারপর খাবেন কিন্তু অতিরিক্ত না রোজার যে সব উপকারিতার কথা বলেছি যেমন মেডিকেল উপকারিতার বেশিরভাগই পারবে না অর্জন করতে কিছু হয়তো পারবে অনেক সময় অতিরিক্ত খাওয়া দাওয়া করলে বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আমি আগের পর্বে একটা উদাহরণ দিয়েছিলাম কেউ খেলো তারপর গলার ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিল এবং বমি করলো তাহলে সেই খাবারটা তাকে স্বাস্থ্যবান বানাবে না অতিরিক্ত খাবার খেলে সে রোজার উপকারিতা পাবে না এটা রোজা রাখার মূলনীতির বিরুদ্ধে চলে যায় ভালো আপনি বেশ ঠংক্ষেপেই উত্তর দিলেন আর আমাদেরও এটাই দরকার কারণ আমাদেরও এখনও অনেক প্রশ্নের উত্তর দিতে হবে দ্বিতীয় প্রশ্ন এটাও করেছেন আমাদের একজন দর্শক যদি কোনো মুসলিম এরকম উদ্দেশ্য নিয়ে রোজা রাখে যে সে তার শরীরের ওজন কমাবে মানে ডাইটিং। সে কি রোজা রাখার পুরস্কারগুলো পাবে নাকি পাবে না পুরুষ বা মহিলা আপনি যদি রোজা রাখার পুরস্কারের কথা বলেন ইসলাম অনুযায়ী বেহেস ক্ষমা পাওয়া ইত্যাদি আমাদের নবী এটা বলেছেন তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই যে আগের রাতে যে লোক রোজা রাখার নিয়ত করবে না তার রোজা কবুল হবে না নিয়ত করাটা আবশ্যক নিয়ত হবে আল্লাহ সওয়ান তালার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে লোক এই নিয়োগ করবে না সে অবশ্যই পাবে না এই ধর্মীয় উপকারিতাগুলো আধ্যাত্মিক উপকারিতাগুলো সে কিছু পাবে না আমরা যে কারণে রোজা রাখি সেটা হচ্ছে তাকুয়া এ সম্পর্কে আগের পর্বে আমি বলেছি এখন যদি মেডিকেল উপকারিতার কথা বলেন কেউ হয়তো করছে ডায়েটিং কেউ চাচ্ছে ওজন কমাতে সেই উপকারিতাগুলো হয়তো পাবেন কিছু লোক হয়তো রাজনৈতিক কারণে রোজা রাখে কেউ অনশন করে অনেক মানুষ চাপে পড়ে রোজা রাখে আবার অনেকে রোজা রাখে ওজন কমানোর জন্য মানে ডায়েটিং হয়তো তখন তারাই মেডিকেল উপকারিতাগুলো পাবে তবে ইসলামের উপকারিতাগুলো তারা পাবে না আর আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরাহুদ পদ্যায় নম্বর এগারো আয়াত নম্বর পনেরো ও ষোলো যদি কেউ কোনো কাজ করে পার্থিব সুখের জন্য দুনিয়াতে আল্লাহ তাদের কাজের পূর্ণ ফল দান করেন কম দেওয়া হয় না তবে আখিরাতে তার জন্য কোনো পুরস্কার থাকবে না শুধু দুজখের আগুন ছাড়া আর দুনিয়ায় তারা যেগুলো করে সেগুলো নিরর্থক ওজন কমানো বা ডায়েটিংয়ের জন্য রোজা এটা আসলে টাকা ছেড়ে পয়সার পেছনে দৌড়ানো আমাদের বুঝতে হবে যে আমরা রোজা রাখবো শুধুমাত্র আল্লাহ সব তালার জন্য তাহলে সব উপকারিতাই পাবো তাহলে আমি বরং একটু মোটাই থাকি বেহেস্তে যাওয়াটাই তো আসল কি বলেন আপনি রোগা হলো ভেসে যেতে পারেন যদি রোজা রেখে নবির মেনে চলেন আমাদের মোটা ছিলেন না আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর বলেছেন ডাকির পরের প্রশ্ন নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আমরা এর আগের পর্বে জেনেছিলাম যে তিনি ইফতার করতেন খেজুর দিয়ে সেজন্য ইফতারের সময় খেজুর খাওয়াটাকে গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে এখন খেজুরের উপকারিতা সম্পর্কে কিছু বলবেন খেজুর খুবই স্বাস্থ্যকর একটা খাবার খেজুরের মধ্যে অনেক পরিমাণে কার্বোহাইড্রেট থাকে চুয়াল্লিশ থেকে অষ্টআশি পার্সেন্ট এতে ফ্যাটের পরিমাণ খুবই কম দশমিক দুই থেকে দশমিক খেজুরের মধ্যে প্রায় পনেরো প্রকার মিনারেল আর সল্ট আছে ছয় প্রকার ভিটামিন থাকে প্রোটিন থাকে দুই থেকে পাঁচ এর মধ্যে উচ্চমাত্রার ফাইবার থাকে ছয় দশমিক চার থেকে এগারো দশমিক ধরনের খেজুর এক এক রকম আর আপনি দেখবেন যেহেতু এতে উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট থাকে এটা এনার্জির খুব ভালো একটা উৎস আপনি খেজুর খেলার সাথে সাথেই তাতে এনার্জি পেয়ে যাবেন এটা গ্লুকোজ পাউডারের মতো এনার্জি খাবারের চেয়ে অনেক ভালো খেজুর খেলে সাথে সাথে এনার্জি পেয়ে যাবেন একজন মানুষ শুধু খেজুর আর পানি খেয়ে মাসের পর মাস বেঁচে থাকতে পারে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন ঘরে অন্য কোনো খাবার থাকতো না তখন খেতেন শুধু খেজুর আর পানি আবার মাঝে মধ্যে খেজুর আর উঁটের দুধ তাহলে খেজুর একটা স্বাস্থ্যকর খাবার এর ফ্যাট আপনার ওজন বাড়াবে না বাড়লেও সামান্য তাই লোকে ভয় পায় যে খাবার খেলে ওজন বেড়ে যেতে পারে খেজুরে সে ভয় নেই এরপর যদি খেজুরে মিনারেলের কথা বলি এতে প্রায় পনেরো রকমের মিনারেল থাকে এছাড়াও খেজুরে থাকে ফ্লোরাইড যেটা দাঁতের ক্ষয় রোধ করে থাকে খেজুরে আছে সেলেনিয়াম যেটা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খেজুরে ছয় প্রকারের ভিটামিন থাকে যদিও ভিটামিনের পরিমাণ অনেক কম পরিমাণে কম এতে থাকে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন বি নিয়াসিন এরপর থাকে ভিটামিন এ খেজুরের প্রোটিনে তেইশ প্রকার অ্যামিনো অ্যাসিড থাকে খেজুরের মধ্যে যত অ্যামিনো অ্যাসিড পাবেন সেটা অন্য ফলমূলের ভেতরে পাবেন না মানুষ সাধারণত যেগুলো খায় এটা আপনি আপেল কমলা বা কলাই পাবেন না তবে খেজুরে পাবেন এছাড়াও খেজুরা আছে বেশ উচ্চমাত্রার ফাইবার যেটা হজমে সাহায্য করে তাই সহজে হজম হয়ে যায় খেজুর খেলে সহজেই হজম হবে কোষ্ঠকাঠিন্য সেরে যায় শরীরে তখন ঝরঝড় থাকে এরকম অনেক উপকারিতা খেজুর একটা স্বাস্থ্যকর খাবার আর বর্তমানে আলহামদুল্লাহ গত চল্লিশ বছরে খেজুরের উৎপাদন বেড়ে গেছে প্রায় তিন গুণ আর পৃথিবীর জনসংখ্যা বেড়ে হয়েছে দুই গুণ তাহলে মানুষের তুলনায় খেজুরের উৎপাদন অনেক বেড়েছে কারণ এটা একটা স্বাস্থ্যকর খাবার এনার্জি পাবেন সাথে সাথে পরের প্রশ্ন একজন দর্শক জানতে চাচ্ছেন এর মধ্যে পার্থক্য কি রোজা রাখা আর এনারক্সিয়া এনারক্সিয়া কথাটার মানে হচ্ছে ক্ষুধা কমে যাওয়া এটা মেডিকেল টার্ম ক্ষুধা কমে যাওয়া আর এটা অনেক সময় তাদের ক্ষেত্রে ঘটতে পারে যারা ডায়েটিং করছে তরুণীদের বেলাতেই এটা বেশ কমন এটা এক ধরনের রোগ যারা ডায়েটিং করে তারা খাওয়া দাওয়া কম করে এটা তাদের অভ্যেসে পরিণত হয়ে যায় তারা কোনো কিছু খেতে চায় না আর অনেক সময় এমন অবস্থা যাকে বলা হয় অ্যানারক্সিয়া নার্ভাসা এটা মানসিক অসুখ একটা তারা খেতে ভয় পায় যে খেলেই ওজন বেড়ে যাবে এটা একটা মানসিক রোগে পরিণত হয় তাহলে অ্যানারক্সিয়া মানে ক্ষুধা কমে যাওয়া এ খুব একটা ফল আসে না কারণ যারা ডায়েটিং করে যখন ডায়েটিং করা ছেড়ে দেয় হয় অ্যানারক্সিয়া নার্ভাসায় ভোগে যেটা এক ধরনের মানসিক রোগ তারা কোনো কিছু খেতে ভয় পায় যে ওজন বেড়ে যাবে তারপর তাদের ওজন কমে যায় স্বাস্থ্য খারাপ হয়ে যায় অথবা ডায়েটিং ছেড়ে দিলে আবার মোটা হয়ে যায় তখন তারা অতিরিক্ত খাবার খেতে থাকে এটা নিয়ে পর্যন্ত অনেক রিসার্চ হয়েছে উনিশশো সালে মিশি গান একটা রিসার্চ সেখানে 5৫৭ জন ভার্সিটি পড়ুয়া তরুণীদের উপর রিসার্চ করা হয়েছিল তাদের মধ্যে অষ্টআশি পারসেন্ট ডায়েটিং করেছিল মাত্র দুই अतरिक्त खबर तेत तब छयस पर दल परसेंट तरुणी चले आसल अतरिक्त खेल लग कारण जखी डाएटिंग बंध करबी खेत चाहबें और मोटा जाते उल्टोटा एनारक्सी जहाँ कि खबर ना ये अपना स्वास्थ्य क्षति हैल्लाह अल्लाह जान ना दें পরের প্রশ্ন রোজা রাখা আর অনাহারে এই দুইটার বৈজ্ঞানিক বিষয়ের পার্থক্যটা কি রোজা রাখা বৈজ্ঞানিকভাবে আমরা কই চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ১২ ঘন্টার মতো যখন শরীরে মজুদ করা কার্বোহাইড্রেট এনার্জির কাজে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় রোজা যখন এটা শুরু হয় প্রথম দিকে আমাদের শরীর খাবার থেকে এনার্জি নেয় যখন খাবারের পরিমাণ কমে যায় মজুদ কার্বোহাইড্রেট থেকে যখন আমরা এনার্জি নিতে থাকি সেটাই হচ্ছে রোজা তবে শরীরে মজুদ কার্বোহাইড্রেট যখন শেষ হয়ে আসে পুরোপুরি ব্যবহৃত হয় তখন কাজ করে হচ্ছে প্রোটিন যখন প্রোটিন থেকে শরীর এনার্জি নাই সেটা অনাহারে থাকা তখন দেখবেন শরীরের মাংস বেশি কমে যাচ্ছে মানুষটা শুকিয়ে যাচ্ছে তখন দুর্বল হয়ে পড়ে বৈজ্ঞানিকভাবে যখন শরীরে মজুদ কার্বোহাইড্রেট শেষ হয়ে যায় আর প্রোটিন ব্যবহৃত হতে থাকে সেটাই হচ্ছে তখন অনাহারে থাকা আর এই শরীরের জন্য মোটাই ভালো নয় রোজা রাখা শরীরের জন্য ভালো অনাহারে থাকা ভালো না খায়ের সুন্দর বলেছেন ড জাকির আমরা আজকে রোজা রাখার উপকারিতা সম্পর্কে জানলাম আমি আশা করি আর দোয়া করি আল্লাহ আল্লাহতালার কাছে যাতে করে আমরা রমজান মাসে রোজা রাখার সবগুলো উপকারিতাই অর্জন করতে পারি আপনি আজকে আমাদেরকে রোজা রাখার যেসব উপকারিতাগুলো জানালেন জানালেন্লা জাজাকাল্লা সুক্রিয়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যেন আমাদের এই পবিত্র মাসের সবগুলো উপকারিতা অর্জন করা সৌভাগ্য দান করেন আর এখন কোনো অজুহাত দিতে পারবেন না কারণ আপনারা এখন রোজা রাখার উপকারগুলো জানেন যেমন আধ্যাত্মিক ধর্মীয় শারীরিক মানসিক মেডিকেল ইত্যাদি এখন আর কোনো অজুহাত নেই আশা করি আজকে ডাকির নায়েকের বলা পরামর্শগুলো আপনারা গ্রহণ করবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সবার সাথে আবার দেখা হবে সেদিন আমাদের আলোচনার টপিক রমজান অনুশোচনা বা তবাকার মাস আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি হফিদিন দ গি না পলিথিন اذكر صبر ونور بدموع البائسين رمضان قد في كل بيت رمزا هتا اوتي قدس মাস এই মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন এই বিষয়গুলির রমজানের পরিবেশের সাথে সাথে সমস্ত জাহান্ন দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজা গুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া জানুন রামজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তফায়ে রামজান। প্রতিদিন সন্ধ্যা ছটায় ওর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস বাংলায় for Humanity.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 যারা দূরেরও কাছের পবিত্র যে সকল আয়াত অথবা কোরআনের বিজ্ঞানময় ব্যাখ্যা বিভিন্ন আয়াত এবং বিভিন্ন অংশে আল্লা সুবহান ওয়া যেগুলো আমাদের জন্য নাজিল করেছেন এই ধরনের আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে